কোরআন এবং রমাদানের মাঝে এক গভীর সম্পর্ক বিদ্যমান বলেন রমাদান মাস হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে করো আন যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী সুরব বাকারা একশো পঁচাশি আল্লা এই রমাদানের একটি বিশেষ রাত সম্পর্কে বলেছেন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 এরপর একে সপ্তম আসমান থেকে মানুষের সবচেয়ে কাছে প্রথম আসমানে আনা হয় এবং নবুয়ের তেইশ বছর ধরে তা নবী করিম সাল্লাই এর উপর নাজিল করা হয় মানুষ যতটুকু ভাবে কর এবং রমাজান মাসের মধ্যে আসলে সম্পর্ক তার চাইতেও গভীর আপনারা সবাই সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে জানেন যখন জিব্রাহ আলাহ সাল্লাম নবীজ সাল্লাহু আলাইসাল্লামের কাছে আসেন এবং তার হাত ধরে তাকে বলেন ইকরা ইকরা এই ঘটনায় নবীজি সাল্লাটি রান ও রমাদানের সম্পর্কের আমরা আরেকটু বুঝতে পারব যখন আমরা দেখি এই রমাদানেই নবী করিম সাল্লা প্রতিদিন জিব্রাইল আলা সাল্লামকে কোরআন পরে শোনাতেন জীবনের শেষ বছরে রমাদানে তিনি দুবার করে কোরআন পরে শুনিয়েছেন অর্থাৎ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 এই ধরনের একটা আয়াত এবং আয়াতে প্রকাশিত অভিব্যক্তি বলে দেয় যে মাসে এমন রয়েছে যেটা অনন্য আমাদের পূর্ববর্তী এই করতে পেরেছিলেন এই কারণেই মাসে তারা কোরআনের জন্য তাদের অন্যান্য সব কাজ ছেড়ে দিতেন তাদের অনেকে এমনকি হাদিসের দাস দেওয়া বন্ধ করে দিতেন এবং কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন সেসব মহান ব্যক্তিতে সম্পর্কে সামান্য কিছু বলার আগে আমরা দেখে নেই তারা সাধারণ সময়ে কিভাবে জীবন যাপন করতেন এবং এরপর আমরা দেখব রমাদান মাসে তারা কিভাবে সময় কাটাতেন একবার আবু রাহিমাহুল্লাহ তার বাসার একটি ঘরের দিকে ইশারা করে তার পরিবারকে বলেছিলেন যে আমি ষাট বছর যাবৎ প্রতিদিন এই ঘরে কোরআন তেলাবাদ করেছি ষাট বছর যাবত তিনি প্রতিদিন সেখানে কোরআন খতম দিয়েছেন যখন তিনি মৃত্যুসজ্জা সাইিত তার বন কাঁদতে শুরু করল তিনি জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ তিনি তার বোনকে বললেন তুমি ওই ঘরের কোনটা দেখছো। আমি সেখানে আজ আইয়াস সম্পর্কে বলেছেন আইয়াস রাহিমাহুল্লাহ ৪০ আবুবর যাবৎ প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন সে হিসেবে ইবন আয়াস প্রায় চোদ্দ হাজার বার কোরআন খতম দিয়েছেন যাই হোক অবস্থা ও প্রেক্ষাপট ভেদে এ বিষয়ে একাধিক বর্ণনা আছে বলেছেন নবীজি সাল্লামের সুনত হল তিন দিনের কমে কোরআন না করা আর নিঃসন্দেহে নবীজির সুনত অনুসরণ করাই উত্তম তিন দিনের কমে কোরআন খতম করার বিষয়ে ফিক কতটা অনুমতি দেয় সে বিষয়ে আমরা এখন আলোচনায় যাব না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 मास ना कर मुस्सलिम कुरव तला अभिजोग कर म तरुदे अभि कर दि जरा आल्लामन कईम बोत कुरआन तिलवा या कुरान पर ही नामान्तर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 নিজের ভাষায় কোরআন পড়লে প্রতি হরফের বিনিময়ে দশটি করে নেকি পাবেন না তবে ইনশাআ কিছু না কিছু তো পাবেনি আল্লাহ কথা আল্লাহ হতে কে লাভবান হতে না চায় কে এমন ওষুধ চায় না যা হৃদয় আত্মা এবং শরীরের জন্য প্রতিকারক কোরআন হলো সমস্ত সন্দেহ এবং কামনা বাসনার প্রতিকারক কোরআন হলো দুশ্চিন্তা হতাশা এবং মানসিক চাপের ঔষধ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 ঠিক একই বিষয়টা কোরআনের ক্ষেত্রে আমাদেরকে শিখিয়েছেন যাবতীয় দুশ্চিন্তা হতাশা মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসাবে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 নবীল বলতেন যে কেউ এই দুআ করবে তার দুশ্চিন্তা দুঃখ এবং হতাশা চলে যাবে সে এসব থেকে মুক্তি পাবে এবং এসবকে সুখ এবং প্রশান্তি দ্বারা পরিবর্তন করে দেবেন মানুষকে যখন এই দুআ করতে বলি তখন তারা কিছুদিন পরে এসে বলে শেখ আপনার প্রেসক্রিপশন তো কাজ হচ্ছে না এ ধরনের কথা প্রায় শুনতে হয় তখন আমি জিজ্ঞেস করি ভাই সর্বশেষ আপনি কবে কোরআন তেলাওয়াত করেছেন বলুন তো তখন তারা উত্তর দেয় শেখ আপনি তো আমাকে কেবল এই দো আটা পড়তে বলেছেন কোরআনের কথা তো কিছু বলেননি আমি জিজ্ঞেস করি আমাকে বলুন শেষ কবে আপনি করেছেন। তারা বলে এই তো গত রমাদানে কয়েক বছর আগে বা কয়েকদিন আগে অথবা আমার ঠিক খেয়াল নেই লক্ষ্য করুন দো আটার একটি গুরুত্বপূর্ণ লাইন হল আন্তরি কলবি ওয়ানি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 जेलखान सीखने नियमित बंदी परीक्षा करत सप्ताह दो चिकित्सक पालन करते जेलखान से जैार बसि भाग बंदी मानसिक भाव भारसम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 সে বন্দীটি চিকিৎসককে উত্তর দিয়েছিলেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সাথে থাকে এ বলে সে তার পাশ থেকে বলেআন বের করে দেখালো. কেউ যদি বুঝতে পারে কি কি জিনিস তাহলে আর প্রয়োজন নেই আপনার কথা বলা চিকিৎসক কোরআনের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার সাথে কথা বলতে পারবেন আপনি যদি কোরআনের অলৌকিক ক্ষমতা দেখতে চান তাহলে কোরআনকে আপনার বন্ধু বানান এই কোরআন আপনার সব ধরনের রোগের ঔষধ হিসাবে কাজ করবে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 সুরা ইব্রাহিম আয়াত যে বন্ধুত্ব আপনাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিতে পারে সেই বন্ধুত্ব থেকে আপনি এর চেয়ে বেশি আর কি চান তিল করুন কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে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 আমরা এও জানি না আমরা পরের রমাদান পর্যন্ত আদৌ বেঁচে থাকবো কিনা কোরআনকে বন্ধু বানান এবং আল্লাহ তোরআনকে আকড়ে ধরুন আল্লাহা কোরআনকে আমাদের সবার হৃদয়ের আলো এবং আনন্দের উৎস বানান এবং কোরআন কে আমাদের জান্নাতুল ফিরদৌস প্রাপ্তির উসিলা হিসাবে কবুল করে নিন আমিন ওসাল আল্লাহ সাইন মুহাম্মদ আল্লাহ আলহি ও আলহামদুলিল্লাহ আলমিন